জায়দ ইবনু খালিদ জুহানী রহমাতুল্লা আল্লাহী হতে বর্ণিত যে তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম রাতে বৃষ্টি হবার পর হুদাই বেয়াতে আমাদের নিয়াফাজারের সালাত আদায় করলেন সালাদ শেষ করে তিনি লোকদের দিকে ফিরে বললেন তোমরা কি জানো তোমাদের পরাক্রমশালী ও মহিমাময় প্রতিপালক কি বলেছেন তারা বললেন আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন রব বলেন আমার বান্দাদের মধ্যে কেউ আমার প্রতি মুমিন হয়ে গেল এবং কেউ কাফির যে বলেছে আল্লাহর করুণা ও রহমতে আমরা বৃষ্টি লাভ করেছি সে হলো আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি অবিশ্বাসী আর যে বলেছে অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমাদের উপর বৃষ্টিপাত হয়েছে সে আমার প্রতি অবিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি বিশ্বাসী হয়েছে